পরিবেশিত হবে পৃথিবীর মাক্যি জীবন সমাপ্ত করতে পেরেছি হিজরতের পর থেকে শুরু করে আল্লাহ আলী হাসাল্লামের হিজরত ছিল একটি নতুন যুগের সূচনা মদিনা ছিল ইসলামের ইতিহাসে একটি নতুন অধ্যায় মুসলিমদের বিজয় যাত্রা শুরু হয়েছে এই মদিনা থেকেই কিন্তু মদিনা একদিনে কিন্তু মদিনা হয়নি আল্লাহ চাইলেই নবুয়তের প্রথম দিনই আল্লাহ সুলসাল্লাহ আলি ওয়াসাল্লামকে ক্ষমতায় বসাতে পারতেন সাহাবিদের জন্য মক্কার পরিস্থিতি সহজ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ দীর্ঘ ১৩ বছর ধরে মুসলিমদের পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষা ছিল সবরের পরীক্ষা এই দীর্ঘ ১৩ বছর ছিল তাদের জন্য একটা ট্রেনিং পিরিয়ড একটা প্রস্তুতির সময় যে কোনো কাজেই প্রস্তুতি আর অভিজ্ঞতার প্রয়োজন কেউ প্রথম দিন থেকেই বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে কাজ শুরু করে দেয় না মানুষ আস্তে আস্তে নিজেকে গড়ে নেয় দায়িত্ব নীতি শেখে তাই মাক্যীজীবন ছিল রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম ও সাহাবিদের জন্য একটা গুরু গুরুদায়িত্বের প্রস্তুতি আর এই দায়িত্ব হল ইসলামকে পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া পুরো বিশ্বের কাছে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজন ছিল একটি কেন্দ্র একটি শক্তিশালী দুর্গ যে দুর্গ মুসলিমদের নিরাপত্তা দেবে তবে নেহায়ত মুসলিমদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রাখাই মদিনায় হিজরতের মূল উদ্দেশ্য ছিল না যদি তাই হতো তাহলে ইসলাম কেবল মদিনাতে সীমাবদ্ধ থাকত কিন্তু বিষয়টি সেরকম হয়নি বরং মদিনাকে কেন্দ্র করে ইসলাম চারপাশে ছড়িয়ে পড়েছে জিহাদের মাধ্যমে আর তাই মাদানী যুগ আমরা যখন কথা বলবো। তখন আমরা দেখব মদিনার ইসলামী রাষ্ট্র প্রায় পুরো সময়টা জুড়ে জিহাদে ব্যস্ত ছিল সিরাতের মাদানী যুগের আলোচনা মানেই জিহাদের আলোচনা মাদানী যুগের স্থায়িত্ব ছিল দশ বছর কিন্তু এই দশ বছরে ছোট বড় যুদ্ধ আর অভিযান মিলিয়ে আল্লাহর প্রায় বেশি অংশ নিয়েছেন। এর এর কারণ কি কারণ বুঝতে হলে আমাদের ইসলাম ও কুফরের চিরন্তন সংঘাতের বাস্তবতা বুঝতে হবে এই সংঘাতের সূচনা নাইন ইলেভেনে হয়নি হয়নি ক্রোসেডার বা মঙ্গলদের সাথে যুদ্ধে কিংবা ফির আউনের সাথে বন ইসরায়েলের সাথে বরং এই সংঘাতের সূচনা হয়েছিল সৃষ্টির শুরুতে যখন আদম আলাাল্লামকে সিজদা করতে বলা হলো তখন সবাই সিজদা করলেও ই ব্লিজ অহংকার ও অধ্যত্তের বসে সিজদা করেনি বরং সে বলেছিল আমি কি তাকে সাজদা করব যাকে তুমি মাটি থেকে পয়দা করেছ সে বলল দেখুন এ ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন যদি আপনি আমাকে কেয়ামত পর্যন্ত সময় দেন তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরকে আমি অবশ্যই পথভ্রস্ত করে ছাড়ব এটি বর্ণিত হয়েছে সুরা ইস্তাতে আয়াত একষট্টি এবং বাষট্টিতে অর্থাৎ ইবলিস আল্লাহর কাছ থেকে অবকাশ চেয়েছিল কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত সে আল্লাহর দিনে বিরোধিতা করবে এবং আল্লাহর বান্দাদেরকে বিপথে পরিচালিত করার চেষ্টা করবে এটাই হল হকের সাথে বাতিলের সংঘাত যা সূচনা হয়েছিল সৃষ্টির শুরু সময়টা থেকে আর চলবে কেয়ামত পর্যন্ত আর তাই আমরা বলছি এই সংঘাত হলো একটা চিরন্তন সংঘাত এই সংঘাত বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমাদের সামনে আসে শয়তান বিভিন্নভাবে মানুষকে ধোকা দেয় আদমকে ধোকা দেয়ার জন্য শয়তান বলেছিল তুমি যদি সেই গাছের ফলটি খাও তবে তুমি চিরস্থায়ী রাজত্ব পাবে আদমের বংশধরকে শয়তান বলেছিল কিছু ভালো মানুষের মূর্তি বানিয়ে রাখতে যেন তাদেরকে তারা স্মরণ করতে পারে এর হাত ধরে পৃথিবীতে প্রথম শেরকের উদ্ভব হয় হুদ আলাইসালামের জাতিকে শয়তান অবিনশ্বরতা আর সার্বাস আল্লাহ ধ্বংস করেছেন আজাবের মাধ্যমে লুত আলাহিসাম জাতির সমকামিতার বিরোধিতা করেছিলেন এবং সেই জাতিকে ধ্বংস করে দেয়া হয় ধ্বংস করে দেওয়া হয়েছিল ফের আউন আর সেনাবাহিনীকে সমুদ্রে ডুবিয়ে মেরে অর্থাৎ হক আর বাতিলের মধ্যে সংঘাত সব সময় ছিল আল্লাহ আল্লাতালা একটি পর্যায় পর্যন্ত বাতিল শক্তিকে আজাবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন তবে ফেরআনের পর আল্লাহ আল্লাহতালা তার শত্রুদের ধ্বংস করে দেওয়ার নতুন একটি পদ্ধতি প্রতিষ্ঠিত করেছেন আর তা হল জিহাদ ফি সবিনিল্লাহ তাই ফের পর্যন্ত যতগুলো বাতিল ও কুফরি শক্তি ছিল তাদেরকে আল্লাহ আজাব দেওয়ার মাধ্যমে ধ্বংস করেছেন আর এর পর থেকে আল্লাহ আজাবের মাধ্যমে কোন কুফরী শক্তিকে ধ্বংস করেননি বরং তার মুমিন বান্দাদের মাধ্যমে শত্রুদের পরাস্ত করেছেন আর মুমিনদের হাতে কাফিরদের ধ্বংস করার এই পদ্ধতিটির নাম হল জিহাদ ফি সাবিল্লাহ মুসলিম উম্মার আগে যে জাতিটি আল্লাহ দিনের উপর ছিল তারা হচ্ছে বনে ইসরায়েল জিহাদের হুকুম যে জাতির উপর প্রথম নাজিল হয়েছে তারা হচ্ছে বনে ইসরাইল বলে ইসরায়েল হচ্ছে আল্লা রসুল্সাল আলিহাস্লামের আগমনের পূর্বে সর্বশেষ মুসলিম উম্মাহ একই ধারাবাহিকতায় আল্লা তালা রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উম্মতের উপরেও জিহাদের আদেশ করেছেন আর এই আদেশ বহাল থাকবে কেয়ামত পর্যন্ত কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন এই দিন প্রতিষ্ঠিত থাকবে মুসলিমদের একটি দল এর পক্ষে লড়তে থাকবে কেয়ামত পর্যন্ত আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি বর্তমান যুগে কোনো জিহাদ নেই আসলে এই ধারণাটা সঠিক নয় জিহাদ হচ্ছে মুসলিম উম্মার প্রতিরক্ষা ও কুফরী শক্তিকে নিশ্চিহ্ন করার একটি মাধ্যম একটি হাদিসে সালামা এ বিন নুফাইল রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন তিনি নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ লোকেরা ঘোড়ার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে অস্ত্রশস্ত্র রেখে দিয়েছে এবং তারা বলছে এখন আর জিহাদ নেই জিহাদ শেষ হয়ে গেছে একথা শুনে তিনি বললেন তারা মিথ্যে বলছে জিহাদ তো কেবল শুরু হয়েছে আমার উম্মতর একটি দল দিনের জন্য সর্বদা যুদ্ধ করতে থাকবে তাদের জন্য আল্লাহ তালা তাদের জন্য কিছু লোকের অন্তরকে বক্র করে দেবেন যেন জিহাদ অব্যাহত থাকে আর আল্লাহ তাদেরকে ওই লোকদের দ্বারা রিজিকদান করবেন কেয়ামত পর্যন্ত অর্থাৎ জিহাদের আদেশ শুধু কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে তাই নয় বরং জিহাদ এমন একটি ইবাদত যা সর্বদা কোথাও না কোথাও চলতেই থাকবে আর এই সংঘাতের চূড়ান্ত বিজয় অর্জিত হবে ইসা আলাইসাল্লামের নেতৃত্বে মুসলিম উম্মাহ তার নেতৃত্বে জয়ী হবে তার শাসনামলে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম বা আদর্শ পৃথিবীতে থাকবে না আজকে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি আর তা হচ্ছে আল্লা রসুসাল্লি সাল্লামের মদিনার জীবন এই অধ্যায়টি আগের অধ্যায়ের চাইতে আলাদা কারণ এখানে মুসলিমরাই শক্তিশালী তাদের হাতেই ক্ষমতা আল্লাহ রসুল সাল্লা আলি আসলাম যখন মক্কা থেকে মদিনায় আসেন তখন আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির আগে তো আমি কিছুই ছিলাম না হে আল্লাহ দুনিয়ার ভয়াবহতা কালের কঠোরতা এবং দিবা রাত্রির বিপদপদকে উতরে যেতে তুমি আমাকে সাহায্য করো হে আল্লাহ সফরে তুমি আমার সঙ্গী হয়ে যাও আমার পরিবারের রক্ষণাবেক্ষক হয়ে যাও যে জীবিকা তুমি আমায় দিয়েছ তাতে বর্কত দান করো আমাকে কেবল তোমারই অনুগত রাখো সুন্দর আখলাখের ওপর আমাকে দৃঢ়তা দান করো। হে আমার রব আমি তোমার নিকট নিজেকে সমর্পণ করেছি কাজেই তুমি আমাকে তোমার ভালোবাসার পাত্র বানাও মানুষের নিকট আমাকে মুখাপেক্ষি করো না হে দুর্বলের রব হে আমার রব তোমার প্রদীপ্ত চেহারার উসলায় আমি আশ্রয় চাই যার আলোতে আলোকে হয়েছে আসমান আর জমিন যে আলোতে দুর্ভূত হয়েছে সমস্ত অন্ধকার যে আলোতে সুস্থ আর সুন্দর হয়েছে পূর্ববর্তী আর পরবর্তীরা আমি তোমার কাছে আশ্রয় চাই আমার নিকট তোমার গজব থেকে আশ্রয় চাই আমার উপর তোমার ক্রোধ আপত্তিত হওয়া থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই তোমার নিয়ামতের অবসান থেকে আশ্রয় প্রার্থনা করি অকস্মাত তোমার শাস্তি আপত্তিত হওয়া থেকে তোমার প্রদত্ত শান্তি বিদুরিত হওয়া থেকে আশ্রয় চাই আশ্রয় চাই তোমার যাবতীয় অসন্তুষ্টি থেকে তোমাকে খুশি করার জন্য আমি সর্বোচ্চটা ঢেলে দেব এটা তোমার হক তুমি ছাড়া কোনো শক্তি নেই নেই কোনো সাধ্য আল্লাহ তালা নবীজির এই তো আবুল করেছিলেন তাকে দিয়েছিলেন মদিনা মদিনা মানে হচ্ছে শহর আমরা বলে থাকি মদিনাত রসুল্লাহ অর্থাৎ রসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লামের শহর এই শহরটির অস্তিত্বের পুরো জুড়ে আজকে কেবল একজন মানুষ তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলিহাস্লাম আজকের পর্বে জানা যাক কিভাবে রসুল্লাহ সাল্লু আলহ্লাম মদিনায় এলেন গ্রীষ্মের প্রচন্ড গরমে উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন রসুল্লাহ আবুবর যাবার পথে তাদের সাথে দেখা হয় দুই বিখ্যাত সাহাবি আজুবাই রুবিনুল আওয়াম এবং তালহা এবেন ওবাইদুল্লাহ রাজহমা এই দুজন সাহাবি সাম দেখে ফিরে আসছিলেন তারা রসুল্লাহ সাল্লু আলিয়াকে এক সেট সাদা কাপড় দিলেন সেই সাদা কাপড় পরেই নবীজি মদিনার দিকে এগোতে থাকলেন নীজি প্রথম দিনে প্রবেশ করেননি প্রথমে তারা যান মদিনার কাছে কোবায় সেটি ছিল আমর বিন আওফকোত্র এলাকা সেদিন ছিল সোম অথবা মঙ্গলবার সম্ভবত বারোই রবিউল আওয়াল গণগণের রৌদ্রতপ্ত দুপুরে সূর্য তখন প্রায় মাথার উপরে অন্যদিকে রসুল্লাহ সাল্লু আলীহাস্লামের সাথে দেখা করার আশায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য আনসাররা প্রতিদিন সকালে বাইরে হাররা নামের এক জায়গায় গিয়ে সারা সকাল ধরে অপেক্ষা করতেন কিন্তু রোদের তাপ বেড়ে গেলে তারা ঘরে ফিরে আসতে বাধ্য হতেন অন্যান্য দিনের মতো সেদিনও তারা সকাল সকাল বাইরে গিয়ে রসুল্লাহ সাল্লু আলহিসালামের জন্য অপেক্ষা করছিলেন রসুল্লাহু আলিহ্লামের দেখা না পেয়ে তারা সেদিনের মতো ফিরে যান কিন্তু এর মধ্যে এক ইহুদি মদিনার উঁচু দালানের উপর থেকে দেখতে পেল যে দুইজন লোক মদিনার দিকে আসছেন সে যা বোঝার বুঝে গেল মুসলিমদের দীর্ঘ প্রতীক্ষিত প্রিয় মানুষটি এসে পড়েছেন সাদা জামা পরিহিত রসল সাল আলিয়া ও আবু বকর রদুল্লাহ আনহু মদিনার দিকে হেঁটে আসছেন সেই দৃশ্য দেখে এই ইহুদি উত্তেজনা সামলাতে না পেরে চিৎকার করে বলে উঠল হে আরবের লোকেরা তোমরা যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে তিনি চলে এসেছেন এই কথা শুনে আনসারগন তাদের অস্ত্র নিয়ে রসুল্লাহ সাল্লু আলীকে অভ্যর্থনা জানানোর জন্য ছুটে গেল অস্ত্র নিয়ে বরণ করাই ছিল তাদের একটা রীতি এ থেকে আরো বোঝা যায় যে আগত অতিথিকে তারা নিরাপত্তা দিতে ইচ্ছুক আরবের কিছু ক্ষোত্রে এই ঐতিহ্য এখনও বিদ্যমান রসুল্লাহ সাল্লু আলহাম ও অবকর কোবায় আসা মাত্র আনসারকন তাদেরকে অভ্যর্থনা জানা শুরু করেন যেহেতু বেশিরভাগ আনসার এর আগে নবীজিকে দেখেননি তাই তারা নিশ্চিত ছিলেন না দুজনের মাঝে কে ছিলেন আল্লাহ রসুল সাল্লু আলী তাই আল্লাহ রসুল সাল্লু আলহিহাস্লাম যখন ছায়ার নীচে বসলেন আর আবু বকর রাজু ছিলেন দাঁড়িয়ে তখন তারা আবু বকরকে নাতে লাগল এরপর যখন সূর্য একেবারে মাথার উপর উঠে গেল তখন আবু বকর রাজ আহু তার গায়ের চাদর দিয়ে আল্লা রসুল সাল্লু আলহামের মাথা ঢেকে দিলেন আর তখনই সবাই বুঝতে পারল কে হলেন আল্লাহ রসুল রসুল্লা সালু আলী কোবাতে ছিলেন প্রায় ১৩ থেকে উনিশ দিনের মধ্যে এর মধ্যে তিনি একটা মসজিদ নির্মাণ করেন সেখানে এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ যার নাম মসজিদে কোবা রসল সাল আলী সাল্লাম যে বাড়িতে ছিলেন সেটাকে কেবল হতো ব্যাচলার্স হাউস বা কুমার বাড়ি কারণ ওই বাসা সবাই অবিবাহিত ছিলেন সেটা ছিল সা আদেবেন খাইসামার বাড়ি তার সাথে অনেকেই দেখা করতে আসত আর একটি পরিবারের সাথে থাকলে হয়তো মানুষজনের আসা যাওয়ার কারণে সেই পরিবারের অসুবিধা হতে পারত সেই চিন্তা করেই নবীজ সাল্লু আলিহাস্লাম একটা ব্যাচেলর বাসাতেই থাকেন রসুল্লাহ সাল্লু আলহ্লাম সেখানে থাকাকালীন সময়ে মদিনায় প্রবেশের জন্য অনুমতি চেয়ে সংবাদবাহক পাঠান এর প্রত্যুত্তরে তারা রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের জন্য একটি বিরাট প্রতিনিধি দল পাঠান এই প্রতিনিধি দল রসুল্লাহ সাল্লু আলিয়ামের সাথে দেখা করে বলেন আসুন আপনি এখানে নিরাপদ এবং আপনাকে মান্য করা হবে অর্থাৎ রসুল্লাহ আলিদিনাতে নিছক অতিথি হিসেবে যাননি। বরং তিনি একজন নেতা হিসেবে সেখানে গিয়েছেন আল্লাহ বলেন বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যেই রসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয় সুরানিসা আয় চৌষট্টি অবশেষে এলো সেই আনন্দ গহন মুহূর্ত রসুল্লা সাল্লাহু আলহিম এলেন মদিনায় কেউ একজন বলে উঠল এসেছেন আল্লাহ রসুল এসেছেন আর তার দেখা দেখি সবাই বলে উঠল আল্লাহ রসুল এসেছেন সাল্লু আলহিম মদিনার মানুষের জীবনে শ্রেষ্ঠ মুহূর্ত ছিল আল্লাহ রসুল সাল্লু আলহিমের আগমন মুহূর্ত এত আনন্দ এত খুশি আর কেউ কখনো দেখেনি এই আনন্দ মেকি উদযাপন ছিল না সবার হৃদয় ছিল আনন্দের জোয়ার সবাই তাদের ভালো ভালো পোশাক পরে রাস্তায় নেমে এলো আল্লাহর রসুল এসেছেন বলে মদিনার মুসলিমরা প্রচন্ড খুশি আল্লাহ তাদেরকে একটা নিয়ামত দিয়েছেন তাদেরকে ইসলামের প্রতিরক্ষার জন্য তাদের নির্বাচন করেছেন ঘর ছেড়ে বেরিয়ে সবার মুখে কেবল একটি কথা ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ চমৎকার একটি দিন চারিদিকে সাজসাজ রব রসুল্লাহর প্রবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি মানুষজন তাকে স্বাগত জানাচ্ছে পুরুষেরা অস্ত্র নিয়ে রাস্তায় নেমে এসেছে আবিসিনিয়ানরা তাদের বর্ষা না যাচ্ছে মহিলারা ছাদে দাঁড়িয়ে এই চমৎকার মুহূর্তটি উপভোগ করছে রসুলুল্লা সাল্লু আলহাস্লামকে এক নজর দেখার জন্য বাচ্চারা নেমে পড়েছে রাস্তায় মদিনার আকাশে আজ নতুন চাঁদ আল্লাহ রসুলসাল্লু আলিহাসাল্লাম রসুলুল্লাহকে তারা বরণ করে নিল চমৎকার একটা নাসিদকে চোদ্দশো বছর পরেও মুসলিমদের কাছে অতি প্রিয় একটি সুর উজ্জ্বল্লা আগমনের দিন অন্য দিনটি হলো আমার জীবনের সবচেয়ে অন্ধকার ও দুঃখের দিন সেটি রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামের মৃত্যুর দিন আমি শুধু এই দুটি দিনই দেখেছি রসুল্লাহ সালু আলি আসালামের আগমনের আনন্দে বৃদ্ধ লোকরাও সেদিন ঘর থেকে বের হয়ে ছাদের উপর দাঁড়িয়ে জিজ্ঞেস করতে থাকেন কোন সে জন কোন সে জন আনাসেবিন মালিকের ভাষায় এমন দৃশ্য আমি এর আগে কোনো দিন দেখিনি তো কেমন ছিল রসুল্ল সাল্লু আলিয়া মদিনার প্রথম দিনগুলো মদিনার প্রত্যেকেই চাইছিল রসুল্লাহ সাল্লু আলহিস্লাম যেন তাদের বাড়িতে থাকেন তারা প্রত্যেকে তাদের বাসায় থাকার জন্য নবীজিকে আমন্ত্রণ জানান কিন্তু রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বনুরাজ্জারের সাথে থাকতে চান কারণ বনুন আজ্জারের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের পূর্বপুরুষ হাসিম বনুন আজ্জারের এক মহিলাকে বিয়ে করেছিলেন বনুরাজ্জার এসেছিল কাজরাজ থেকে সেই হিসেবে মদিনার বনু নজ্জার ছিল রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের মায়ের দিকে আত্মীয় রসুলুল্লাহ বনুন আজ্জারের সাথে থাকার ইচ্ছার কথা সবাইকে জানিয়ে দেন তারপর তিনি জিজ্ঞেস করেন যে তার কাছাকাছি বনুন নজ্জারের কার ঘর আছে আবু ইয়ুব আল আনসারী রাজ আনহু জানান তার ঘর কাছাকাছি আছে এরপর আবু ইউব আল আনসারী রসুল্লাহ সাল্লু আলিবাসাল্লামকে তার বাড়িতে নিয়ে যান আবু ইয়ুব আল আনসারি রসুল্লাহ সাল্লু আলিউসাল্লামকে উপরের ঘরে থাকার জন্য অনুরোধ করতে লাগলেন কিন্তু রসুল্লাহ নিচের ঘরেই থাকতে চাইলেন যেহেতু অনেকেই রসুল্লাহর সাথে নিয়মিত দেখা করতে আসতেন তাই তার নিজতলায় থাকার সিদ্ধান্ত সবার জন্যই সুবিধাজনক ছিল অবশেষে সব কিছু ভেবে আবু আইব রাজি মদিনার প্রথম দিনগুলির একটি ঘটনা আবু আইয়ুব বর্ণনা করেন তিনি বলেন একদিন আমাদের একটা পানির পাত্র মেঝেতে পড়ে গিয়েছিল আমরা খুব চিন্তায় পড়ে গেলাম এই যে এই পানি চুইয়ে যদি রসলুল্লা সাল্ল আলিয়াসাল্লামকে ভিজে দেয় তখন কি হবে আমাদের মাত্র কম্বল ছিল আমরা সেই কম্বল মেঝের পানি শুকানোর জন্য ব্যবহার করলাম সে রাতে আমি আর আমার স্ত্রী কম্বল ছাড়াই ঘুমালাম এই ঘটনাটি দেখিয়ে দেয় রসুল্লাহ সাল্ল আলি আসালামের সামান্যতম কষ্ট সাহাবারা সহ্য করতে পারতেন না তারা নিজেরা কম্বল ছাড়া ঘুমিয়েছেন কিন্তু আল্লাহ রসুলের গায়ে এক ফোটা পানি তারা পড়তে দেননি জায়দিন বলেন আমি সর্বপ্রথম রসুলুল্লাহকে উপহার দিয়েছিলাম সেটি ছিল দুধ মাখন ও রুটি দিয়ে পরিপূর্ণ বড় একটা কাঠের পাটি রসুল্লাহ তখন আবু আয়ুবের বাসায় আমি নিজে সেই উপহার তার কাছে নিয়ে যাই আমি নবীজিকে জানাই যে আমার মা তার জন্য এই খাবার পাঠিয়েছেন তিনি বললেন আল্লাহ তোমার মায়ের মঙ্গল করুন এরপর তিনি তার সঙ্গীদেরকে সবাইকে ডেকে একসাথে খেলেন এরপর খাবার নিয়ে আসেন চা দেবেন ওবাদা তিনি আনেন মাংসের ঝোল আর রুটি আবু আইবের বাড়িতে রসল সাল্লু আলিউসাল্লাম সাত মাস থেকে ছিলেন এই সাত মাস ধরে প্রতিদিন সন্ধ্যায় কেউ না কেউ অন্তত তিন জন রসলার সাথে খাবার নিয়ে দেখা করতে আসত এই সাহাবেদের অধিকাংশ ছিলেন দরিদ্র কিন্তু তারপরও তারা রসুলুল্লা সাল্লি ওসাল্লামের জন্য নিজেদের খাবারটুকু পর্যন্ত দিয়ে দিতেন রসুল্লাহ সাল্লিহলামকে তারা এতটাই ভালোবাসতেন আল্লাহ জাল এই অসাধারণ মানুষগুলোকে রসুল্লাহর আনসার হিসেবে নির্ধারণ করেছিলেন রসুলুল্লা সাল্লু আলিহাস্লাম তার জীবনের শেষভাগে বলেছিলেন যদি না হিজরত করতাম তাহলে আমি নিজেকে আল আনসারের একজন সদস্য হিসেবেই ভাবতাম এবার জানা যাক মদিনাকে কেন হিজরতের কেন্দ্র হিসেবে নির্বাচিত করা হলো। সব কিছুই আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা মোতাবেক হয় তবে এ ব্যাপারে আলিমরা বেশ কিছু কারণ উল্লেখ করেছেন প্রথমত মদিনার অবস্থান ছিল প্রাকৃতিকভাবে সুরক্ষিত একটি অবস্থান মদিনা শহরটি ভূপ্রাকৃতিক অবস্থান ছিল অন্যান্য শহর থেকে আলাদা এর তিন দিক ঘেরাও ও নিরাপদ ছিল পূর্ব ও পশ্চিম দিকে ছিল হর্রাতুল ওয়াকিম এবং হর্রাতুল ওয়াবরা এই দুটি দিক ছিল পাথুরে এব্রোথেব্রো চলাচলের জন্য একেবারেই অনুপযুক্ত খুবই রাফ মদিনার দক্ষিণ দিক কৃষি জমির কাছাকাছি শুধুমাত্র উত্তর দিক থেকে শত্রুপক্ষ মদিনাকে আক্রমণ করতে পারত খন্দকের যুদ্ধ সময় মুসলিমরা তাই মদিনার উত্তর দিকে পরীক্ষা খনন করেছিল যেন কোরাইশ এবং তাদের মিত্রবাহিনী মদিনায় প্রবেশ করতে না পারে মদিনার ভূপ্রাকৃতিক অবস্থান মুসলিমদের বেশ বড় সুবিধা দিয়েছিল দ্বিতীয়ত মদিনার দুই স্থানীয় কোত্র আওস এবং খাজরাজ ছিল ইসলামকে প্রতিরক্ষা করার জন্য দুটি উপযুক্ত কুত্র তারা ছিল জাতি। কখনও তারা বহিশত্রুর কাছে হার মানেনি ট্যাক্স দেয়নি তারা ছিল স্বাধীন চেতা যুদ্ধপ্রিয় তৃতীয়ত আল্লা রসুল্লাহ আলী ওসাল্লামের সাথে বননাজ্জার কুত্রের আত্মীয়তার সম্পর্ক ছিল যা আমরা একটু আগে আলোচনা করেছি তৎকালীন আরব সমাজে পারিবারিক আর আত্মীয়তা সম্পর্ক অনেক গুরুত্বর সাথে দেখা হত একটি গোত্র হলো একটা বিশাল পরিবার যেখানে প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় গোত্রভিত্তিক সমাজে রক্তের সম্পর্ককে গুরুত্বের সাথে দেখা হতো যা এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি মদিনার বনরাজ্জার গোত্রের সাথে আল্লাহ আলী আসাল্লামের আত্মীয়তা সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল চতুর্থত বুয়াসের যুদ্ধ এই যুদ্ধের ব্যাপারে আমরা আগেই ভাবে আলোচনা করেছি এটি ছিল একটি গৃহযুদ্ধ আউস ও খের অনেক নেতা এই যুদ্ধে মারা পড়ায় তাদের মধ্যে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয় যে কারণে নতুন একজন নেতার আগমনকে তারা স্বাগত জানায় কারণ তারা চাচ্ছিল এমন এক নেতার আগমন হোক যার অধীনস্থ হয়ে তারা পারস্পরে ঘানাহানি ছেড়ে এক হয়ে যেতে পারবে পঞ্চমত আনসার ও মুহাজিরদের মাঝে ঐক্য হয়েছিল কার্যত সমস্ত আরব গোত্রের মধ্যে ঐক্যের রূপরেখা একে দিয়ে কিভাবে আমরা জানি আরবরা ছিল দুই প্রকার আদনানি ও কাহতানি মুহাজিরা ছিলেন আদনানি আরব আর আনসাররা ছিলেন কাহতানি আরব ইসলাম পূর্বে যুগে আদনানী ও কাহতানি আরবদের মধ্যে প্রতিযোগিতা ছিল ইসলাম এসে এই দুটি গোত্র থেকে আগত কিছু লোককে একত্র করতে সক্ষম হয়েছে আর এই ঐক্যের ভিত্তি ছিল ইসলামী বিশ্বাস ইসলামী ভ্রাতৃত্ববোধ এভাবে আরবদের গোত্রীয় বিরোধ প্রথমবারের মতো একটি আদর্শিক বিশ্বাস দ্বারা প্রতিস্থাপিত হয় আর এর মাধ্যমে তাদের মধ্যে বিশ্বাস ভিত্তিক ঐক্যের দরজা খুলে যায় ইসলামে মদিনার তাৎপর্য কি সেটা আমরা কয়েকটা পয়েন্টের মাধ্যমে এখন আলোচনা করব এক নাম্বার পয়েন্ট মদিনা ছিল আল্লাহ রসুলসাল্লু আলী আসাল্লামের ভালোবাসা শহর প্রিয় শহর তাই এই শহরটি মুসলিমদেরও প্রিয় শহর রসুল্লাহ সাল্লাহু আলহিহিসাল্লাম আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করেছিলেন আল্লাহ তাল্লাহ যেন তাদের অন্তরে মদিনার জন্য ভালোবাসার সৃষ্টি করে দেন তিনি দোয়া করেছেন হে আল্লাহ মদিনাকে আমাদের চোখে মক্কার মতো বা তার চেয়েও প্রিয় বানিয়ে দাও নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম মোদিনার বরকত বৃদ্ধির জন্য আল্লাহ করতেন হে আল্লাহ যে পরিমাণে তার চেয়ে দ্বিগুণ বরকত দাও যখন তিনি কোন অভিযান শেষ করেছি তিনি দ্রুত ঘোরা ছুটিয়ে আসতেন দুই নম্বর পয়েন্ট দাদজাল মদিনাতে প্রবেশ করতে পারবে না নবীজি সাল্লু আলি আসাল্লাম বলেন দাজজালের কাছ থেকে মদিনাকে সুরক্ষিত রাখার জন্য প্রতিটি প্রবেশমুখে স তারা পাহারত আছে শুধু তাই নয় মোদিনায় দাঁতালের সঙ্গীসাথী কাফির ও মুনাফিকরাও মোদিনায় প্রবেশ করতে পারবে না এছাড়া মোদিনা প্লেগ রোগ থেকে মুক্ত একটি শহর নাম্বার মোদিনায় কষ্টকর জীবনে ধৈর্য ধারণের জন্য আল্লাহ তালার পক্ষ হতে বিশেষ পুরস্কার রয়েছে মদিনায় তখন ছিল প্রচন্ড গরম এবং পরিবেশ ছিল প্রতিকূল তাই নবীজ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন মোদিনার কষ্টকর অবস্থায় যে ধৈর্য ধারণ করবে আমি শেষ বিচারের দিন তার সাফায়াতি হব শেষ বিচারের দিন আমি হব তার মধ্যস্থতাকারী মদিনায় মৃত্যুবরণকারীর জন্য রয়েছে বিশেষ মর্যাদা যে মোদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য শেষ বিচারের দিন মধ্যস্থতাকারী হব অমর আব্দুল হাত্তাব রহু খলিফা হওয়ার পর থেকে চাইতেন তিনি মদিনায় শহীদ হবেন তিনি আল্লাহ তাল্লাহার কাছে এই বলে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার রসুলের শহরে শহীদ হিসেবে মরতে চাই এই দু আসনে তার কন্যা হাস্তার বললেন আব্বা আপনি কিভাবে মদিনা শহীদ হবেন মোদিনা তো আপনার নিরাপদ শহর মুসলিম সাম্রাজ্যের রাজধানী আপনি যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে চান তাহলে আপনাকে ইরাক অথবা সিরিয়া যেতে হবে মোদিনায় নয় এরপর ওয়াম আবনাল খত্তার রদিয়াল্লাহ আনহু বললেন যদি আল্লাহ কোনো কিছু ঘটাতে চান তাহলে তিনি অবশ্যই ঘটাবেন পরবর্তীতে দেখা যায় অমর আব্দুল খতার রাজিয়াল আনহু মদিনাতে শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছিলেন এবং সে সময় তিনি রসুল্লাহ আলী আসালামের মসজিদে ইবাদতর অবস্থায় ছিলেন পাঁচ নাম্বার মদিনা হল ইমানের আশ্রয়স্থল রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন ইমান মদিনাতে ফিরে আসবে সেভাবে যেভাবে সাপ তার গড়তে ফিরে আসে মদিনা শহরে কোনো অপবিত্রতা নেই রসুল্লাহ সাল্লু আলহিউম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ মোদিনাকে পছন্দ হয় না বলে কেউ মোদিনা ত্যাগ করে না বরং আল্লাহ তালাই তাদের উত্তম কাউকে দ্বারা তাদেরকে প্রতিস্থাপন করে দেন বলেন মোদিনা অপবিত্র ও খারাপ লোকদের বহিষ্কার করে দেয় এবং তিনি আরো বলেন শেষ বিচারের দিন ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মোদিনা সমস্ত খারাপ লোকদের ঠিক সেভাবে বের করে দেয় যেভাবে আগুন লোহার মরিচাকে দূর করে দেয় ছয় নম্বর পয়েন্ট স্বয়ং আল্লাহ মদিনাকে রক্ষণাবেক্ষণ করবেন রসুল্লাহ আলহাম বলেছেন যে কেউ মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সে সেভাবে বিলীন হয়ে যাবে যেভাবে লবণ পানিতে বিলীন হয়ে যায় সাত নম্বর পয়েন্ট মদিনা হল পবিত্র নগরী নবীজ সাল্লু আলহিহাসাল্লাম বলেন ইব্রাহিম আলাহাল্লাম মক্কাকে হারাম বলে ঘোষণা করেছিলেন আর মক্কার জন্য দোয়া করেছিলেন ঠিক তেমনি আমিও মদিনাকে হারাম হিসেবে ঘোষণা দিচ্ছি আমি মদিনার মুদ এবং সা জন্য বরকতে দোয়া করছি যেমনটা করেছিলেন ইব্রাহিম এখানে হারাম বলতে বোঝানো হচ্ছে এমন কিছু কাজ আছে যেগুলো মক্কা মক্কামদিনের বাইরে হালাল কিন্তু মক্কা মক্কামুদিনের সীমানার ভেতরে হারাম যেমন গাছ কাটা শিকার করা অস্ত্র বহন করা ইত্যাদি তবে প্রয়োজন থাকলে করা যেতে পারে আর হারাম হবার আরেকটি তাৎপর্য হচ্ছে যে কাজটি এমনিতেই হারাম সেই কাজটি যদি হারাম সীমানার ভেতরে করা হয় তবে সেটি আরও বেশি দশনীয় বা গুরুতর আট নম্বর পয়েন্ট মদিনার একাধিক নাম আছে মদিনার পূর্ব নাম ছিল ইয়াস্রিপ রসুলসাল্লু আলিহাস্লাম এই নাম পরিবর্তন করে ইয়াস্রিপ নামটি নিষিদ্ধ ঘোষণা করেন শুধু তাই নয় রসুল্লাহসাল্লু আলিয়া বলেন যদি কেউ মদিনাকে ইয়াস্রিপ বলে ডাকে তাহলে তাকে ইস্তেকফার করতে হবে রসুল্লাহসাল্লু আলিয়া এই শহরটির পরিচয়কে সম্পূর্ণ বদলে দিতে চেয়েছিলেন ইয়াসরিবের ইতিহাস ছিল শত্রুতা আর যুদ্ধবিগ্রহুল্লাহ একে নতুন একটি পরিচয় করে দিতে চাইলেন ফলে এটি নতুন নাম হল মদিনা মদিনা তো রসুল্লাহ বা রসুলা শব্দের আক্ষরিক অর্থ শহর তবে মদিনা বলতে রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লামের শহরকেই বোঝানো হয় কোরআনে মদিনাকে একটি আয়াতে ইয়াসরিব নামে ডাকা হয়েছে তবে আল্লাহ আল্লাতালা এই নামে ডাকেননি দেখেছিল মুনাফিকরা আর মুনাফিকদের মুখের কথাকে আল্লাহ তালা উদ্ধৃত করেছেন এই আয়াতকে কোরআনের একটি ছোটখাটো মিরাকল বলা যায় কারণ মুনাফিকদের এই উক্তিটি ছিল আহজাবের যুদ্ধে যখন কোরআস নেতৃত্বাধীন সামরিক জোট মদিনাকে অবরোধ করে রেখেছিল বিপদের সময় মানুষের আসল পরিচয় বের হয়ে পড়ে মদিনার মুনাফিকদেরও তাই হয়েছিল বিপদের সময়ে তাদের অন্তরের গোপন কথা বের হয়ে আসে মুনাফিকরা কখনোই ইসলামকে মন থেকে মেনে নিতে পারেনি তাই তারা সবসময় চেয়েছিল জাহিলিয়াতের জীবনে ফিরে যেতে আহসবের যুদ্ধে তাই তারা পালিয়ে যাওয়ার সময় সম্বোধন করেছিল ইয়া আহলা ইয়াস্রিপ ইয়া আহলা আশ্রিফ তারা ইয়া আহলা মদিনা না বলে ইয়া আহলা ইয়াস্রিফ বলে ফেলেছিল কারণ তারা আসলে মদিনাকে নয় তারা ইয়াস্রিফকে ভালোবাসত অর্থাৎ তাদের অতীতের জাহিলিয়াতি শিরকি জীবনযাপনকেই তারা ভালোবাসত ইয়াস্রিফ কেবল নাম ছিল না বরং এটা তাদের অতীতের ধর্ম আর জীবনযাত্রার একটি প্রতিচ্ছবি ছিল আর এভাবেই ইয়াস্রিফ শব্দটি উচ্চারণের মাধ্যমে তাদের মনের কথা বের হয়ে পড়ে কোরআনের অন্যান্য জায়গায় মদিনাকে আল্লাহ তালা মদিনা নামেই ডেকেছেন কোরআনে শব্দ বাছাই এবং প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখব এরকম অনেকগুলো সূক্ষ্ম বিষয় আছে যেগুলো দেখলে বোঝা যায় এই কিতাব কোনো মানুষের লেখা কিতাব নয় তাই এই আয়াতটি একটা মেরাকল বটে আমরা আগেই বলেছি মদিনা মানে হলো শহর কিন্তু যখন বলা হয় আল মদিনা তখন এটা শুধু একটা শহরকেই বোঝায় আর তা হল আল্লাহ রুসুল সাল্লাহ আলি আসাল্লামের শহর এই নামে সাথে আরও কিছু যুক্ত করে বলা হয় যেমন আল মদিনা আল মুবায়াকা আল মদিনা আল মুনা আল মদিনা আল মুশার্রাফা মদিনার আরও একটি নাম আমরা হাদিস থেকে জানি সেটা হচ্ছে তাইবা এর অর্থ হচ্ছে বিশুদ্ধ এখন জানা যাক মদিনার আর্থ সামাজিক কাঠামো কেমন ছিল সে সময় মদিনাতে পাঁচটি গোত্র ছিল সেগুলোর মধ্যে তিনটি ছিল ইহুদিদের গোত্র এবং দুইটি ছিল আরবদের গোত্র আওয়াস এবং খাজরাজ বনুনাজির বনকোরাইজা এবং বন কায়নৌকা ছিল ইহুদিদের গোত্র বনুকায়নকার বসবাস ছিল মদিনার কেন্দ্রে তারা অলঙ্কারে ব্যবসা করত আগে তারা মদিনার উপকণ্ঠে বসবাস করত কিন্তু অন্যান্য ইহুদিদের সাথে তাদের যুদ্ধ হবার পর তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয় নাজির ও বন কোরাইজা উভয়েই মদিনার প্রান্তে বসবাস করত তাদের ছিল ঊনষাটটি দুর্গ তাদের ছিল দুই হাজার বিশিষ্ট সামরিক বাহিনী অন্যদিকে আল আওস আল আল খাজরাজ ছিল আরব গোত্র তাদের সামরিক বাহিনী ছিল চার হাজার সৈন্য বিশিষ্ট এদের মধ্যে একটি গোত্র মদিনার উত্তরে বসবাস করত আর একটি দক্ষিণে মদিনা ছিল অনেকগুলি এলাকার সমন্বয় গঠিত একা এলাকা ছিল এক এক গোত্রে বসবাস মদিনাবাসের জীবিকা ছিল মূলত কৃষিনির্ভর মদিনা ছিল খেজুরের বাগান সেগুলো চাষ করার জন্য কৃষকদের টাকার প্রয়োজন হতো ফলনের সময় হলে তারা সে টাকা পরিষদ করত ইহুদি গোত্রগুলো তাদেরকে সুদের বিনিময়ে এই টাকা ধার দিত এ কারণে আরব ও ইহুদিদের মধ্যে কিছু তিক্ততা বিদ্যমান ছিল এই ছিল মোটামুটিভাবে ইসলামের আবির্ভাবের পূর্বে মদিনার অবস্থা ইসলাম আসার পর মদিনার বহুমাত্রিক সমাজে মশ্রিক ইহুদিদের সাথে নতুন যোগ হয় মুসলিমরা তাই রসুল্লাহ সাল্লু আলহিস্লামকে খুব সাবধানতার সাথে সবাইকে সামাল দিতে হয়েছে কিন্তু মদিনার কিছু লোক রসুল্লাহসাল্লু আলিহাস্লামের আগমনে খুশি হতে পারেনি বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠী একসাথে থাকার কারণে মোদিনার রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা জটিলতার সৃষ্টি হয় একবার রসুলসাল্লুয়াসাল্লাম তার গাধার পিছিয়ে চড়ছিলেন সে সময় একটি সমাবেশ দেখতে পেয়ে সেখানে গেলেন সেই সমাবেশে আরব মুসলিম অমুসলিম ও ইহুদি সবাই ছিল তার গাধাটি যেতে যেতে ধুলো উড়াচ্ছিল তখন আবদুল্লাহ ইবেন উবাই বলল আপনি এখান থেকে জানত আপনার ধুলো আমাদের কাছ থেকে সরিয়ে নিন আবদুল্লাহবেন উবাইয়ের কথা আমরা আগে উল্লেখ করেছি সে ছিল মদিনার একজন সিনিয়র নেতা নবীজি সাল্লু আলিহাসাল্লাম না আসলে তারই মদিনার শাসক হবার কথা ছিল এই আবদুল্লাহবেন ওবাই পরবর্তীতে মোনাফিকদের নেতা হয়েছিল তার এই বেদবিপূর্ণ কথায় কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখিয়ে উপস্থিত সবাইকে নবীজ সাল্লু আলাইসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়া শেষ হলে আবদুল্লাহবিন উবাই বলল দেখুন আমাদের সমাবেশে এসে এভাবে বিরক্ত করবেন না যেখানে উঠেছেন সেখানেই থাকুন আর আপনার এসব গল্প তাদের সাথে করুন যারা আপনার কাছে আসে আগ আমাদের সাথে এসব গল্প করবেন না সাথে সাথে আবদুল্লাহবেন রওয়াহা বলে উঠলেন না আমরা চাই তিনি আমাদের সমাবেশে আসবেন এবং কথা বলবেন উপস্থিত লোকেরা চিৎকার চেঁচামেচি এবং কথা কাটাকাটি শুরু করে দিল ব্যাপারটা এমন এক পর্যায়ে চলে গেল যেন যুদ্ধ বেজে যাবে অবস্থা বেগতিক দেখে রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম সবাইকে শান্ত করতে লাগলেন পরে সবকিছু শান্ত হলো। এই ঘটনার পর রসুল্লাহ আলহাম সবেন ওবাদাকে জিজ্ঞেস করলেন সাদ তুমি কি দেখেছিলে আবদুল্লাহাই কি করেছে সাদ জানতে চাইলেন কি ঘটেছে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের কাছ থেকে বিস্তারিত শোনার পর তিনি বললেন বিষয়টা হচ্ছে আপনি আসার আগে আবদুল্লাহ ইবেন ওবাইকে তার গোত্রের লোকেরা রাজা হিসেবে প্রায় চূড়ান্ত করে ফেলেছিল এই জন্য সে আপনাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে খাজরাজ গোত্র আবদুল্লাহ এবেন উবাইকে তাদের নেতা বানানোর সব রকম প্রস্তুতি গ্রহণ করেছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের আগমনের কারণে সবাই রসুল্লাহকে তাদের শাসক হিসেবে মেনে নেয় এই কারণে উবাই আর রাজা হতে পারেনি এটা ছিল মুশ্রিক আবদুল্লাহ এবেন উবাইয়ের প্রতিক্রিয়া অর্থাৎ বোঝায় যাচ্ছে মোদিনার একটি অংশ আল্লাহ রসুলসাল্লাহু আলহামের আগমনে খুশি হতে পারেনি আর তারা ছিল মুশরিক তবে তারা সংখ্যায় ছিল বেশ কম তাদের হাতে রাজনৈতিক ক্ষমতাও তেমন ছিল না আউস ও খজরাজের বড় অংশ ইসলাম গ্রহণ করায় গোত্রের মশ্রিকদের হাতে তেমন কোন ক্ষমতা ছিল না অন্যদিকে ইহুদিরাও আল্লাহ রসুল্লাহ আলাইস্লামের আগমনে খুশি হতে পারেনি কারণ তারা আশা করেছিল নবী তাদের জাতি অর্থাৎ ইহুদি জাতি থেকে প্রেরিত হবেন যখন তারা দেখল আগত নবী একজন আরব তারা জেদ ও হিংসার বসে ইসলাম গ্রহণ করল না অথচ ইসলাম তাদেরই সবার আগে গ্রহণ করা কথা ছিল কারণ তারা জানত একজন নবীর আগমন হতে যাচ্ছে তারা বুঝতে পেরেছিল মদিনায় তাদের কর্তৃত্ব আর আগের মতো থাকবে না তবে প্রথম দিকে তারা তাদের এই শত্রুতামূলক মনোভাব গোপন রেখেছিল কিন্তু আস্তে আস্তে তারাও প্রতিক্রিয়া দেখাতে শুরু করে ইহুদিদের প্রতিক্রিয়া নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে তখন পর্যন্ত মুনাফিকদের আবির্ভাব হয়নি মোনাফিকদের আবির্ভাব হয়েছিল বদরের যুদ্ধের পর মদিনার মুশিকদের একটি অংশ বদরে পরে মুসলিম হবার দাবি করে আদতে তারা ছিল মুনাফিক যাই হোক এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মদিনায় মূলত তিনটি দল ছিল। মুসলিম ও আর প্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলহামের প্রতি অসন্তুষ্ট ছিল মুসলিমরা ছিল নবীজির সাহায্যকারী মুসলিমদের মধ্যে ছিল দুটি দল মুহাজির আর আনসার আর আনসাররা ছিল দুই গোত্রের আওস আর খাজরাজ অনেকগুলো গোত্র একাধিক ধর্মবিশ্বাস যাদের মধ্যে কিছুকাল আগেও প্রবল হানাহানি আর রেসারেশি ছিল এরকমই একটি জটিল পরিস্থিতিতে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের আগমন ঘটে আল কোরআনে এই হিজরতকে কিভাবে দেখা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামের সমগ্র সিরাতকে যদি তিনটি শব্দ দিয়ে প্রকাশ করতে হয় তবে তা হবে ইমান হিজরত এবং জিহাদ আল্লাহ রসুল সাল্লু আলহিহাস্লাম প্রথমে মানুষকে ইমানের দাওয়াত দিয়েছেন তারপর হিজরত করেছেন এরপর জিহাদ শুরু করেছেন এভাবেই ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে ইসলামী ব্যবস্থা এই তিনটি জিনিসের মাধ্যমে রাষ্ট্রীয় রূপ লাভ করে শুধু ইমান আলের মাধ্যমে একজন ব্যক্তি মুসলিম হয় কিন্তু একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ইমান হিজরত ও জিহাদ তিনটি জিনিস প্রয়োজন আল্লাহ তালা ইমান হিজরত ও জিহাদকে কোরআনের বেশ কিছু আয়াতে একসাথে উল্লেখ করেছেন এই আয়াতগুলোতে আল্লাহতালা সে সকল মোমিনদের ভূয়সী প্রশংসা করেছেন যারা হিজরত করেছে এবং জিহাদ করেছে সেই গুণের জন্য আল্লাহ করেছেন সেগুলো আমরা প্রশংসা করেছেন তিনটি গুণের জন্য আল্লাহ করার জন্য এই সম্পদ মুহাজির মোহাজিরকনের জন্য ও যাদেরকে নিজেদের ঘর ও ধনসম্পত্তি থেকে বের করে দেয়া হয়েছিল অথচ এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রসুলকে সাহায্য করেন এরাই তো সত্যবাদী সুরা আল্লাহর আয়াত আট এই আয়তে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মোহাজিরা হিজরত করেছেন আল্লাহর এবং সন্তুষ্ট আশায় একই সাথে আল্লাহ তাদেরকে সত্যবাদী বা সদিকোন হিসেবে আখ্যা দিয়েছেন একই আয়তে আল্লাহ তালা বলেন তারা হলেন আল্লাহ ও রসুলকে সাহায্যকারী্লাহ ও রসুল আল্লাহ ও তার রসুলকে সাহায্য করা বলতে কি বোঝানো হচ্ছে এর অর্থ হচ্ছে মোহাজিররা মদিনায় হিজরত করেছেন আল্লাহ দিনকে বিজয় করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আর এটাই হচ্ছে আল্লাহ ও তার রসুলকে সাহায্য করা উস্তাদ সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ এই ব্যাপারে একটি চমৎকার মন্তব্য করেছেন তিনি বলেন বিজয়ের শর্ত হল আল্লাহকে সাহায্য করা কিন্তু কিভাবে একজন মুমিন আল্লাহকে সাহায্য করবে যখন একজন মানুষ কোন শরীর ছাড়া এক আল্লাহর ইবাদত করে আল্লাহ যখন তার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায় তার নিজের জীবন থেকে তার সকল পছন্দ ভালোবাসা থেকে তার যখন নিজের ইচ্ছা নিজের কাজকর্ম নিজের চলাফেরা সব কিছুর ব্যাপারে সে আল্লাহ তাল ফায়সকে মেনে নেয় তখন সেই ব্যক্তি আল্লাহকে সাহায্য করে আর এই সাহায্য হল আধ্যাত্মিক সাহায্য আর বাহ্যিকভাবে আল্লাহকে সাহায্য করা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ আল্লাহতালা একটি সরিয়া নাজিল করেছেন এবং মানুষের জীবন ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন এই সরিয়া কিছু নীতি ও মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত যা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য কাজেই করা মানে হল আল্লাহ করা জীবনের সকল ক্ষেত্রে তাওয়া আল্লাহিন আর যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় অত্যাচারিত হওয়ার পর আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস করব। আর আখিরাদের প্রতিদান তো বিশাল যদি তারা জানতো जारा सबर कर रबर ऊपर ही तोक्ल करना आया एकचलिस बयालिस अल्लाह तला तरह प्रशंसा करण तिहद कर যারা ইমান এনেছে হিজরত করেছে আর আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে আল্লাহর কাছে তারা বড়ই মর্যাদাবান আর তারাই সফলকাম, কাম সুর আত্মা আয়াত বিশ দাওয়াতের পুরো বিষয়টি কষ্ট আর ত্যাগ তিতিক্ষার সাথে সম্পর্কিত যেদিন আল্লাহর রসুল্লের কাছে প্রথম ওয়াহি আসে সেদিনই তিনি বুঝতে পেরেছিলেন এই পথে তাকে অনেক কষ্ট স্বীকার করতে হবে আর এই কষ্টের শিকার আর ত্যাগের একটি রূপ হল হিজরত কষ্ট ছাড়া হিজরত নেই কষ্ট ছাড়া জিহাদ নেই আল্লাহ তাদের প্রশংসা করেছেন কারণ তারা আল্লাহর রহমতের মুখাপেক্ষী ইয়ার আর জুন আর রহমত আল্লাহ নিশ্চয় যারা ইমান এনেছে ও যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তা জিহাদ করেছে তারা আল্লাহর রহমতের আশা করে আর আল্লাহ খমারশীল পরম দয়ালু সুরব বাকারা আয় এবং আল্লাহ তাদের প্রশংসা করেছেন কারণ তারা আল্লাহ রসুলে অনুসরণ করেছেন এই গুণটির নাম হল ইবা লকতর হুম বিহীম অবশ্যই আল্লাহ নবী মুহাজির ও আনসারদের তও বা কবুল করলেন যারা তার অনুসরণ করেছে সংকটপূর্ণ মুহূর্তে তাদের মধ্যে একদলের হৃদয় হওয়ার উপক্রম হবার পর তারপর আল্লাহ তাদের তা কবুল করলেন নিশ্চয়ই তিনি তাদের প্রতি স্নেহশীল পরম দয়ালু সুরা আতবা এক একশো আল্লাহ তাদের প্রশংসা করেছেন যারা দিনের ব্যাপারে অগ্রগামী আসে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 আর মহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ যার তলদেশের নদী প্রবাহিত যেখানে তারা চিরস্থায়ী হবে এটাই মহা সাফল্য সুর আত্মা আয়াত একশো এই আয়াতে আল্লাহ মুহাজির ও আনসারদের প্রশংসা করেছেন যারা ছিলেন ইসলাম গ্রহণে অগ্রগামী তারা এমন একটি সময়ে ইসলাম গ্রহণ করেছেন যখন ইসলাম ছিল অপরিচিত আজকে দিনে ইসলাম দুইশ কোটি লোকের ধর্ম কিন্তু ইসলামের প্রথম দিকের যুগে ইসলাম ছিল একেবারে অপরিচিত অচেনা একটা কিছু আরাম আয়েস জিনিস সেটা মুসলিমরা জানত না তারা দেখেছেন বিপদ জুলুম আর হুমকি এই কঠিনতম সময়ে তারা কষ্ট স্বীকার করেছেন নিজেদের সম্পদ ব্যয় করেছেন এবং জিহাদ করেছেন তাই পরে যারা মুসলিম হয়েছে তারা কখনোই মর্যাদা দিক থেকে মুহাজির ও আনসারদের সমান হতে পারবে না আল্লাহ তাদের প্রশংসা করেছেন তাদের নির্ভেজাল ইমানের কারণে তাদের অভিহিত করেছেন মকিন হাক্কা বলে হুফি সিল্লীন অং সুদীন অং সরু উল ইক হুম মুপা লহুম নিস কী আর যারা ইমান এনেছে হিজরত করেছে আর আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই প্রকৃত মোমিন তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক আনফাল সম্মানজন এই আয়াতের মাধ্যমে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মোহাজির ও আনসাররা হলেন সত্যিকারের মিন পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ তালা মোহাজিরদের জন্য বিভিন্ন পুরস্কারের ওয়াদা করেছেন এই পুরস্কারের কিছু হল দুনিয়াতে আর কিছু হল আখিরাতে এবার জেনে নেওয়া যাক আল্লাহ তালা হিজরতের জন্য কি কি পুরস্কার ওয়াদা করেছেন প্রথম পুরস্কার হল আল্লাহর জমিন তার জন্য প্রশস্ত হবে এবং সে স্বচ্ছলতা লাভ করবে আল্লাহ বলেন আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয় জায়গা ও সচ্ছলতা পাবে আর যে আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে তাহলে তার প্রতিদান আল্লাহর অবধারিত হয় আর আল্লাহ পরম আননিসা আয়াত একশো মানুষ হিজরত করতে ভয় পায় এই ভেবে যে নতুন অপরিচিত স্থানে কিভাবে রেজিক পাবে আল্লাহ বলছেন হিজরত করলেই বরং সে সচ্ছলতা লাভ করবে কোরআনের ভাষায় কাসির মোনাহান কিভাবে এই রিস্ক আসবে আল্লাহ তালাসুর হাসরের আট নম্বর আয়াতে আমাদের বলে দিচ্ছেন এই রিস্কের একটি উৎস হবে জিহাদ থেকে প্রাপ্ত গনিমা পরের আয়াতে আল্লাহ আরও একটি রিস্কের উৎসের দিকে ইঙ্গিত করেছেন সেটা হল আল আনসার আনসাররা ছিলেন বড় মনের মানুষ তারা তাদের মুহাজির ভাইদের জন্য তাদের দরজা খুলে দিয়েছিলেন নিজেদের গণিমতের মাল মুহাজির ভাইদের জন্য ছেড়ে দিয়েছিলেন ওলদীন তলিমি কবলিহিহিবনম مَنْ ইলৈিব্বূনম জর وَلَا জিদন فِي সুদূরিং হজত উতু সি রু আর মুহাজির আগমনের পূর্বে যারা মোদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ইমান এনেছিল তাদের জন্য এই সম্পদে অংশ রয়েছে আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে আর মহাজিদেরকে যা প্রদান করা হয়েছে তার জন্য এরা অন্তরে কোন ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদেরকে অগ্রাধিকার দেয় যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম, কাম সুরা আল হাসর আয়াত নয় আল্লাহর পক্ষ থেকে মহাজিদের জন্য দ্বিতীয় পুরস্কার খারাপ কাজের গুণাহ থেকে মুক্তি এবং ক্ষমা বস্তবল হুম রুহুম অনিল উদ আল মিল কুমি ঔ সবু কুমি বাবু من ديارهم জড় في দিয়ম উতো وقتلوا لأكفرن عنهم سيئاتهم হুম লউক পেহুম সয় আল উদিল হুম জিল তজরি মিলি হল তখন তাদের প্রতিপালক তাদের ডাকে সারা দিয়ে বললেন তোমাদের মধ্যে পুরুষ হোক কিংবা নারী হোক কোনো কর্মীরই কর্মফল আমি নষ্ট করি না তোমরা একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করবে এবং নিজ গৃহ হতে বিতাড়িত হবে এবং আমার পথে নির্যাতিত হবে যুদ্ধ করবে ও নিহত হবে নিশ্চয় আমি তাদের গুণাসমূহ দূর করে দেব এবং নিশ্চয়ই তাদেরকে এমন জান্নাতে দাখিল করব যার নিজ দিয়ে যাচ্ছে নদ নদী আল্লাহর নিকট হতে পুরস্কার হিসেবে প্রস্তুত আল্লাহর নিকটেই উত্তম বিনিময় সুর আলে ইমরান এক একশো এই প্রসঙ্গে একটি চমৎকার হাদিস আছে আমর আস ইবন আনহু দীর্ঘদিন ধরে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করার পর এক সময় যখন মুসলিম হবার জন্য নবীজ সাল্লু আলহামের কাছে এলেন তখন নবীজি সাল্লু আলহাম তাকে বলেছিলেন হ্যা আমর তুমি কি জানো না যে ইসলাম তার আগের সমস্ত গুণা মুছে দেয় হিজরত তার আগের সমস্ত গুনা মুছে দেয় এবং হজ তার আগের সমস্ত গুনা মুছে দেয় ইমাম নবী রহমাহুল্লাহ এই হাদিসের ব্যাপার মন্তব্য করেন এই হাদিসটি ইসলাম হিজরত এবং হজের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরে প্রত্যেকটি এর আগের গুণগুলোকে মাফ করে দেয় মুহাজিদ্দের জন্য আল্লাহ তালার আরেকটি পোস্কা হল উচ্চ মর্যাদা মনু হরু জুফি সিলিল্লহি বি ফুসিহিম আ মুদর য উল ইক হু মু যারা ইমান এনেছে হিজরত করেছে আর আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে আল্লাহর কাছে তারা বড়ই মর্যাদা পান আর তারাই সফলকাম কাম সুর আত্মা আয়াত বিশ এই প্রসঙ্গে ইমাম ফখর আল রাজি রেমাহুল্লা বলেন নিশ্চয়ই সেসব লোক মানব মধ্যে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত যাদের মধ্যে ইমান হিজরত জান দ্বারা আল্লাহর পথে জিহাদ এবং সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ এই চারটি গুণ আছে এর কারণ হলো একজন মানুষের কেবল তিনটি জিনিস আছে তার রুহ বা আত্মা তার জান বা নফস এবং তার সম্পদ বা মাল যখন একজন মানুষের অন্তর থেকে কুফরি দূরীভূত হয় আর ইমান প্রবেশ করে তখন তার রুহ সুস্বাস্থ্য ও ভারসাম্য লাভ করে যখন সে হিজরত করে তখন তার জান আর মাল দুটোই ক্ষতিগ্রস্ত হয় আর যখন সে জিহাদ করে তখন তার যান আর মাল দুটো পুরোপুরিভাবে হারিয়ে যাবার হুমকির সম্মুখীন হয় একজন মানুষের কাছে তার যান আর মাল সবচাইতে প্রিয় দুটি বস্তু এই দুটি সে কখনও হাতছাড়া করতে চায় না যতক্ষণ না সে এই দুটি থেকেও প্রিয় কিছু সন্ধান লাভ করে মোমিনদের কাছে যদি নিজের যান আর মানের চাইতে আল্লাহর সন্তুষ্টি অধিক দামি না হতো তাহলে সে দুনিয়ার বিলাসী আর সমৃদ্ধশীল জীবনের উপর আখিরাতের জীবনকে প্রাধান্য দিত না আর এ কারণেই যাদের মধ্যে ইমান হিজরত জিহাদবিন নাস আর জিহাদবিল মাল এই চারটি গুণের সমন্বয় ঘটে তারা মানুষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয় আর এই চারটি গুণ যাদের মধ্যে সমন্বিত হয়েছে তারা বিশেষভাবে অন্য সবার চাইতে উত্তম মহাজিষদের জন্য আল্লাহর বড় পুরস্কার জান্নাতে প্রবেশ এবং সেখানে চিরকাল থাকার সুযোগ এটাই হলো সর্বোচ্চ সাফল্যের সংজ্ঞা আল্লাহ বলেন হুজ না তাদের প্রতিপালক তাদেরকে নিজের পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছেন রহমত ও সন্তুষ্টির এবং এমন জান্নাত সমূহের যাতে রয়েছে তাদের জন্য স্থায়ী নিয়ামত যেখানে তারা চিরদিন থাকবে আল্লাহর কাছেই তো রয়েছে মহাপুরস্কার সুর আত্মা আয়াত একুশ এবং ২২। মহাজিরদের জন্য আল্লাহর সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহ তাদের উপর সন্তুষ্ট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 মুমিন পুরুষ আর মোমিন নারীর জন্য আল্লাহ অঙ্গীকার করেছেন জান্নাতের যার নিম্ন দেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত যাতে তারা চিরদিন থাকবে আর জান্নাতে চিরস্থায়ী উত্তম বাসগৃহের আর সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি এটাই হল বিরাট সাফল্য সুর আত্মা বা আয়াত বাহাত্তর এই আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ জান্নাতীদের অসাধারণ সব পুরস্কার তো দেবেনই কিন্তু একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সন্তুষ্টি আল্লাহ মুহাজিদের উপর খুশি এটাই একটা পুরস্কার আর আল্লাহ বলছেন এটা সবচেয়ে সেরা পুরস্কার এগুলো হচ্ছে মহাজিদ্দের জন্য আল্লাহর দেওয়া কিছু পুরস্কার যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ইনশা আল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মদিনার ইসলামী রাষ্ট্রের কোরাপত্তন কিভাবে হল কেমন করে হল আজ এ পর্যন্তই অন্যান্য সম্পর্কে ডেসবুক পেজ ডবসবুক ডট কমিয়া অথবা ইউটিউব চ্যানেলো